তৃতীয় খণ্ড তৃতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও ব্রাহ্মগণ প্রেমতত্ত্ব কি কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন সহাস্যবদন বালক মূর্তি উত্তরাশ হইয়া বসিয়াছেন ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি তোমরা প্যাম প্যাম করো। কিন্তু প্রেম কি সামান্য জিনিসগা চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রীযমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর ওপরও মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে ঈশ্বর দর্শন না হলে প্রেম হয় না ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কী বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম সত্য কীর্তন এই সব এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই বাবু কোন খানসামার বাড়ি যাবেন এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায় প্রথমে বন কাটা হয় ঝুলঝাড়া হয় ঝাঁট পাট দেওয়া হয় বাবু নিজেই সতরঞ্চ শতরঞ্চ এই সব পাঁচ রকম জিনিস পাঠিয়ে দেন এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত আগে আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় শ্রীরামকৃষ্ণ ও এক পথ আছে বিচার পথ ভক্তিপথেও অন্তর নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের ওপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহসুখের দিকে কি মন থাকতে পারে একজন ভক্ত তাকে ভালোবাসতে পারছি কই শ্রীরামকৃষ্ণ তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এসব পালিয়ে যায় একজন ভক্ত তার নাম করতে ভালো কই লাগে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা কর যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন এই বলিয়া ঠাকুর দেব ও দুর্লভ কণ্ঠে গাহিতেছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন দুষ্কার নয় গোমা অমি সখাত ডুবে মরিস্যামা দুস্কার নয় গোমা সরিপু হল কোদণ্ড সরু पुण्यक्षेत्राम कूप से कूपे बेड़ी कल रूप जल कल मनोरमा धारिणी द्विगुण करीबारि भेबे दासरथीर अनिवारय सेल बाड़ी कक्षे क्रमे एलो बक्षे जीवने जीवन कैमने हएमा रक्षे আছি তোর অপিক্ষে দে মা মুক্তি ভিক্ষে কটাক্ষেতে করে পার আবার গান গাহিতেছেন জীবের বিকার রোগ তার নামে রুচি হলে বিকার কাটবে একই বিকার শঙ্করী কৃপা চরণতরী পেলে ধন্যন্তরী অনিত্য গৌরব হল অঙ্গদাহ আমার আমার একই হলো পাপ মোহ তাই ধন না হয় বিরহ কিসে জীবন ধরি অনিত্য আলাপ কি পাপ প্রলাপ সতত সর্বমঙ্গলে মায়া কাকিদ্র তাহে দাসরথী নয়ন যুগলে রূপ তাহে সেই উদরে কৃমি মিছে কাজে ভ্রমি সেই হয় ভূমি রোগে বাঁচি কিনা বাঁচি তন নামে অরুচি দিবাসর্বরী শ্রীরামকৃষ্ণ তন নামে অরুচি বিকারে যদি অরুচি হল তাহলে আর বাঁচবার পথ থাকে না যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা তাই নামে রুচি ঈশ্বরের নাম করতে হয় দুর্গানাম কৃষ্ণনাম শিবনাম যে নাম বলে ঈশ্বরকে ডাকো কেন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 তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশালয়ে গেল সেখানে খানিক্ষণ পরে তার মনে বড়ো বিরক্তি এলো সে আপনা আপনি বলতে লাগল ধিক আমাকে বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্ষার হয়েছে সে ভাবছে আমি কি বোকা কি বেড় করে বকছে আর আমি এখানে বসে আছি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 অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো ম্য ম্যাঁ করে তাই ওদের কত যন্ত্রণা কষায়ে কাটে জুতো ঢোলের চামড়া তৈয়ার করে যন্ত্রণার শেষ নাই হিন্দিতে হাম মানে আমি আর ম্য মানেও আমি আমি আমি করে বলে কত কর্মভোগ শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈর করে তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে অর্থাৎ তুমি তুমি তুমি তুমি বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এরই নাম জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায়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 সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে গ্যাসের নল সব খাটানো আছে গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায় আরজি করো করলেই গ্যাস বন্ধবস্ত করে দেবে ঘরেতে আলো জ্বলবে শিয়ালদহে অফিস আছে সকলের হাস্য কারো চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে ঈশ্বরীয় কথা বই